শ্রী রামকৃষ্ণ কথামৃত শ্রীম কথিত শ্রীযুক্ত বিজয়কৃষ্ণ গোস্বামী ও অন্যান্য ভক্তের প্রতি শ্রী রামকৃষ্ণের উপদেশ অষ্টম পরিচ্ছেদ ঠাকুর শ্রী রামকৃষ্ণ দক্ষিণেশ্বর মন্দিরে বৈকালবেলা নিজের ঘরের পশ্চিমের বারান্দায়। কথা কহিতেছেন সঙ্গে বাবুরাম মাস্টার রামদয়াল প্রভৃতি ডিসেম্বর আঠারোশো বিরাশি খ্রিস্টাব্দ বাবুরাম রামদয়াল ও মাস্টার আজ রাত্রে থাকিবেন শীতের ছুটি হইয়াছে মাস্টার আগামী কল্লো থাকিবেন বাবুরাম নূতন নূতন আসিতেছেন শ্রী রামকৃষ্ণ ভক্তদের প্রতি বলিতেছেন শম্ভু মল আমি তাকে বললাম গাছের পাতাটি পর্যন্ত ঈশ্বরের ইচ্ছা ভিন্ন নড়ে না স্বাধীন ইচ্ছা কোথায় সকলই ঈশ্বরধীনটা অত বড় জ্ঞানী গো সেই জলে ডুবতে গিছল এখানে এগারো মাস ছিল পেটের ব্যারাম হল রোগের যন্ত্রণায় অস্থির হয়ে গঙ্গাতে ডুবতে গিছল ঘাটের কাছে অনেকটা চড়া যত যায় হাঁটু জলের চেয়ে আর বেশি হয় না তখন আবার বুঝলে বুঝে ফিরে এলো আমার একবার খুব বাতিক বৃদ্ধি হয়েছিল তাই গলায় ছুরি দিতে গেছিলুম তাই বলি মা আমি যন্ত্র তুমি যন্ত্রী আমি রথ তুমি রথি যেমন চালাও তেমনি চলি যেমন করাও তেমনি করি ঠাকুরের ঘরের মধ্যে গান হইতেছে ভক্তেরা গান গাহিতেছেন হৃদ বৃন্দাবনে বাস যদি করো কমলাপতি ওহে ভক্তি প্রিয় আমার ভক্তি হবে রাধা সতী মুক্তি কামনা আমারই হবে বৃন্দে গোপ নারী দেহ হবে নন্দের পুরী স্নেহ হবে মা যশোমতী আমায় ধর ধর জনার্দন পাপ ভার গোবর্ধন কামাদি ছয় কংশ চরে ধ্বংস কর সম্প্রতি বাজায় কৃপা বাঁশরী মন ধেনুকে বস করি তিষ্ঠ হৃদি গোষ্ঠে পুরাও ইষ্ট এই মিনতি আমার প্রেম রূপ যমুনা কুলে আশাবংশী বটমূলে সদা সভেবে সদয় ভাবে শতত কর বসতি खाल प्रेमे बंदी थकी ब्रज धामे तब ज्ञान ही राखाल तुम दास हे हे दासरथी गान आर हईते प्राण पिंजर पाखी गाओ ने ब्रह्म कल्प तरुमूले बसर पाखी विभुगुण गाओ देखी धर्म अर्थ कम्ख सु फल खाओनारे नंदनबागान श्रीनाथ मित्र बसियार चक्षुदिया सब देखा जार दिए जेमन घर भितरकार जिन सब देखा जाए শ্রীনাথ যজ্ঞনাথ এরা নন্দন বাগানের ব্রাহ্ম পরিবার ভুগত ইহাদের বাটিতে প্রতি বছর ব্রাহ্ম সমাজের উৎসব হইতো। উৎসব দর্শন করিতে ঠাকুর পরে গিয়াছিলেন সন্ধ্যার পর ঠাকুর বাড়িতে আরতি হইতে লাগিল ঘরে ছোট খাটটিতে বসিয়া ঠাকুর ঈশ্বর চিন্তা করিতেছেন ক্রমে ভাবাবিষ্ট হইলেন ভাব উপসমের পর বলিতেছেন মা ওকেও টেনে নাও ও অত দিন ভাবে থাকে তোমার কাছে যাওয়া আসা করছে ঠাকুর ভাবে কি বাবুরামের কথা বলিতেছেন বাবুরাম মাস্টার রামদয়াল প্রভৃতি বসিয়া আছেন রাত্রি আটটা নয়টা হইবে ठाकुर समाधित जड़ समाधि चेतन समाधि सुख दुखर एत दुख क्यों कर विद्याागर अभिमान कोरे बोलें ईश्वर के डाक दरकार देख চেঙ্গিস খাঁ যখন লুটপাট আরম্ভ করলে তখন অনেক লোককে বন্দি করলে ক্রমে প্রায় এক লক্ষ বন্দি জমে গেল তখন সেনাপতিরা এসে বললে মহাশয় এদের খাওয়া বেকে। সঙ্গে এদের রাখলে আমাদের বিপদ কি করা যায় ছেড়ে দিলও বিপদ তখন চেঙ্গিস খাঁ বললেন তাহলে কি করা যায় ওদের সব বধ করো। তাই কচাকচ করে কাঠবার হুকুম হয়ে গেল এই হত্যাকাণ্ড তো ঈশ্বর দেখলেন কই একটু নিবারণ তো করলেন না তা তিনি থাকেন থাকুন আমার দরকার বোধ হচ্ছে না আমার তো কোনো উপকার হল না শ্রীরামকৃষ্ণ ঈশ্বরের কার্য কি বুঝা যায় তিনি কি উদ্দেশ্যে কি করেন তিনি সৃষ্টি পালন সংহার সবই করছেন তিনি কেন সংহার করছেন আমরা কি বুঝতে পারি আমি বলি মা আমার বোঝবারও দরকার নাই তোমার পাদপদ্যে ভক্তি দিও মানুষ জীবনের উদ্দেশ্য এই ভক্তি লাভ। আর সব মা জানেন বাগানে আম খেতে এসেছি কত গাছ কত ডাল কত কোটি পাতা এসব বসে বসে হিসেব করবার আমার কি দরকার আমি আম খাই গাছপাতার হিসাবে আমার দরকার নাই ঠাকুরের ঘরের মেঝেতে আজ রাত্রে বাবুরাম মাস্টার ও রামদয়াল শয়ন করিলেন গভীর রাত্রি দুইটা তিনটা হইবে ঠাকুরের ঘরে আলো নিভিয়া গিয়াছে তিনি নিজে বিছানায় বসিয়া ভক্তদের সহিত মাঝে মাঝে কথা কহিতেছেন মাস্টার প্রবৃতি ভক্তদের প্রতি শ্রী রামকৃষ্ণ বলিতেছেন দেখো দয়া আর মায়া এ দুটি আলাদা জিনিস মায়া মানে আত্মীয় মমতা যেমন বাপ মা ভাই ভগ্নী স্ত্রী পুত্র এদের উপর ভালোবাসা দয়া সর্বভূতে ভালোবাসা সমদৃষ্টি কারু ভেতর যদি দয়া দেখো যেমন বিদ্যাসাগরের সে জানবে ঈশ্বরের দয়া দয়া থেকে সর্বভূতের সেবা হয় মায়াও ঈশ্বরের মায়া দ্বারা তিনি আত্মীয়দের সেবা করিয়ে লন তবে একটি কথা আছে মায়াতে অজ্ঞান করে রাখে আর বদ্ধ করে কিন্তু দয়াতে চিত্ত চিত্তশুদ্ধি হয় ক্রমে বন্ধন মুক্তি হয় চিত্তশুদ্ধি না হলে ভগবান দর্শন হয় না কাম, লোভ এসব জয় করলে তবে তার কৃপা হয় তখন দর্শন হয় তোমাদের অতি গুজ কথা বলছি কাম জয় করবার জন্য আমি অনেক কাণ্ড করেছিলাম এমনকি আনন্দ আসনের চারদিকে জয়কালী জয় কালী বলে অনেকবার প্রদক্ষিণ করেছিলাম আমার দশ এগারো বৎসর বয়সে যখন ও দেশে সেই সময় ওই অবস্থাটি হয়েছিল মাঠ দিয়ে যেতে যেতে যা দর্শন করলাম তাতে বৃহবল হয়েছিলাম ঈশ্বর দর্শনের কতকগুলি লক্ষণ আছে জ্যোতি দেখা যায় আনন্দ হয় বুকের ভিতর তুবড়ির মতো গুরগুর করে মহাবায়ু ওঠে পরদিন বাবুরাম রামদয়াল বাড়ি ফিরিয়া গেলেন মাস্টার সেই দিনও রাত্রি ঠাকুরের সঙ্গে অতিবাহিত করিলেন সেদিন তিনি ঠাকুর বাড়িতে প্রসাদ পাইলেন